মুস্ত্রফ ইবনু সদরদ্দিল্লাহ তাল্লাহ্ন বর্ণিত তিনি বলেন সাদিল্লাহ তাল্লাহ্ন এর ধারণা ছিল অন্যদের চেয়ে তার মর্যাদা অধিক তখন নাবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন তোমরা দুর্বলদের দুয়ার ওয়াসিলাই সাহায্যপ্রাপ্ত ও রিজক প্রাপ্ত হচ্ছ